ونشهد أن لا إله إلا الله وحده لا شريك لك ونشهد أن محمداً عبده ورسوله أرسله بالحق بشيراً ونذيراً وداعياً إلى الله وصراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيد بسم الله الرحمن الرحيم آف والقرآن المجيد بل عجيبا وجاءهم منهم فقال الكافرون هذا شيء عجيب فَإِذَا مِثْنَا وَكُنَّا تُرَابًا ذَلِكَ رَجُعٌ بَعِيرٌ قَدْ عَلِمْنَا مَا تَنْغُسُ الْأَرْضُ مِنْهُمْ وَإِنْ دَنَا كِتَابٌ حَفِيْبٌ فَالْكَذَّبُوا بِالْحَصِّ لَمَّا جَاءَهُمْ فَهُمْ فِي أَمْ بجيت فاصم اضرنا ولا يمكن القران النظيف ونطال وهي بالله التكبير ان تعالجوا ان الحمد لله وحده والصلاه والسلام على محمد ابن عبد الله وعلى اله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهديد المحمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة অফুল্ল বিদা সিংহ গলা ল গলা অবহু বহু দুজীবিল ارجلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر سنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حد وقال الله تعالى في موضع آخر إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبة الرقاب والغارمين وفي سبيل الله وَبُغْنِ الضَّبِيرِ فَرِيْغَةً مِّنَ اللَّهِ النبي فرعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يكم ليلة القدر إيمانا وإجتسابا جفر له ما تقدم من ذنبه رواه البخاري قال النبي صلى الله عليه وسلم تحروا ليلة القدر في البتري من العشر العواقل من رمضان وعن عائشة رضي الله تعالى عنها قالت سمعيت رسول الله صلى الله عليه وسلم ما قالت في الزكاة ما لن فتن إلا أهلك تغرواه البقاري جبت يقول شانسا একমাত্র সেই মহান আল্লাহ পাপের জন্য এই মহান আমাদেরকে সুস্থ রেখে পবিত্র মাহে রমজান মাসের সাধনা করে পবিত্র জুমার দিনে ফলাদ আদায় করতে এসে ফুটবাস সোনার এবং বলার তৌফিক দান করলেন যে মহান আল্লাহ তার শাহী দরবারে অশঙ্ক প্রশংসা জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার سلام শত آخر দরুদ সালাম বর্ষিত হোক আখেরি নবী خاتم ইগন সম্রাট সাইয়েদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সর্বায় কায়না সদরে মদীনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তাফা सम्मानित उपस्थिति आज के पवित्र जुमा महे रमजान मासे एक गुरुतवपूर्ण जुमारे आज के जुमार आलोचना विशेषकर कयटी विषय उपर्कित तमने से विषयगुल संिप्त तुले धरा চেষ্টা করব ইনশা আল্লামা তিকিল্লাবিল্লাহ সর্বপ্রথম আলোচনা হবে মাহে রমজান মাসে ডান সবগাপরার মাস এ মাসে জাকাত বন্টনের মাস এই সবে এ মাসে জাকাতের গুরুত্ব তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত বিবরণ দ্বিতীয় আলোচনা হবে রমজান মাসের বৃষ্টি শিয়াম অতিবাহিত হওয়ার পর করণীয় তিনটি কাজ তার প্রথম এচেকআ সম্পর্কিত আলোচনা দ্বিতীয়ত শেষ দশকে রাত্রি জাগরণ সম্পর্কে লাইরাতুল কদর সম্পর্কে আলোচনা চতুর্থ সদকাতুল ফিতার তথা ফিতরা আদায় সম্পর্কিত সম্মান উপস্থিতি প্রায় চারটি বিষয় আজকের আলোচনার আলোচ্য বিষয় আমরা যথাসময় ইনশাল উক্ত বিষয়গুলোর উপর সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাল আল্লাহিল্লাহ আলোচনার পূর্বে আপনাদের নিকট আমাদের দাবি যে আজকের বক্তব্য আপনাদের সামনে দলিল প্রমাণ ভিত্তি করে অবশ্যই আমাদের আদর্শ হবে আমাদের বক্তব্য হবে তবে এরা তা আনা আমরা শুনলাম এবং মেনে এলাম এটাই হবে আদর্শ সহভাগনের আদর্শ ছিল ঠিক আমরা আজকে বক্তব্য মনোযোগ সব শুনব এবং তা বাস্তবে আমরা আমাদের জীবনে তা আমল করব আমল না করলে বক্তব্য শুনে কোনো লাভ হবে না সে বক্তব্য শুনে আমল করতে হবে সমান উপস্থিতি পবিত্র মা এবং এই মাসের গুরুত্ব তাৎপর্য অনেক আমরা বিগত জুবাগুলো আলোচনা ব্যক্তি হিসাবে গড়ে তোলে এ মাসে মানুষকে মানুষ হিসাবে গড়ে তোলে এ মাসে মানুষকে ভালো কাজের প্রতি উৎসাহিত করে অন্যায় কাজ থেকে মানুষকে ব্রুত রাখার জন্য নিরুৎসাহিত করে তা বারণ করে এই পবিত্র মাহের রমজান মাস এই মাসের মধ্যে এত বেশি হাদিসকে আমরা লক্ষ্য করি যে উল্লো আমলামের আমল গুলোকে পবিত্র মাহজানের মাসের বদৌলতে দশ থেকে সাত শত করে বৃদ্ধি করা হয় ইসফাহান্লাহ আল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন এ মাসে যদি কে আমল করে তার সব যদি দশটা পেয়ে থাকে এ মাসের বদলতে সেটাকে সাত শত বৃদ্ধি করা হবে সম্মানিত আমরা যখন মোবাইলে অফার গুলো পাই তখন কিন্তু ঠিক আমরা অফার গ্রহণ করতে চাই হতবাগাই দুর্বাল শে মুসলমান জাতি আমরা মায়ের রমজান মাসাল্লাহ বিশাল অফার দিয়েছেন সেই অফারের ওপর পৃথিবীর কোনো ব্যক্তি বড় অফার দিতে পারেন না এই মায়ের রমজান মাসের একটি সব একটি ভালো কাজ করলে স্বাস্থ্য করি না স্বাস্থ্য তো কোন বৃদ্ধি পায় নাকি পৃথায় এ মাসে আমরা দান সাবা করে থাকি বেশি বেশি আল্লাহর পথে খরচ করি আল্লাহর পথে দান করি তারও একটি অংশ এই জাকাত বন্টন করা ইসলামের পাঁচটি ধর্মের মধ্যে হতে এটি একটু অন্যতম এ মাসে মানুষ জাকাত আদায় করে কেন এ মাসে বরফত বেশি এ মাসে আদায় করলে সব বেশি আমরা জাকাত বন্টনের মাস হিসেবে পবিত্র মাহের রমজানকে আমরা নির্বাচন করেছি বা আমরা তা পালন করে থাকি আপত্তি নেই আপনি অন্য মাসে আদায় করতে পারেন তবে শর্ত হল আপনার সম্পত্তির এক বছর পূর্ণ হওয়ার পর সেই সম্পত্তির পূর্ণাঙ্গ হিসাব করে হবে। এটি হচ্ছে আপনাদের আমাদের জন্য সুযোগের বিধান এই রমজান মাসে প্রতিটি মুসলিমের জন্য অবৃত্তশালী যাদের সম্পদ রয়েছে তাদেরকে তাদের সম্পদের জাকাত আদায় করতে হবে এই জাকাত আদায় সম্পর্কে মহানব্বুর আলমিন পবিত্র করেছেন তোমরা এভাবে পবিত্র কুরাণে এই নির্দেশ গুলো প্রায় আল্লাহাক বলেছেন তোমরা ফলাদ ক্যাম করো তোমরা জাকাত প্রদান করো এই মাসে জাকাত আদায় করতে হবে জাকাত আদায় করে মানুষ নিজেকে নিষ্ক্রোশ করবে মানুষ তার সম্পদ গুলোকে সুসদ্ধ করবে নিজেকে পাপ করবে নিজেকে পরিশোধন করবে জাকাত করেই কারণ আল্লাপে বলছেন আল্লাপাক একশো তিন নম্বর এত ঘোষণা করে বললেন হেদী মোহাম্মদ আপনি তাদের থেকে সাদা গ্রহণ করুন জাকাত গ্রহণ করুন টাকা আদায় করুন তাদেরকে পবিত্র করবে পরিশুদ্ধ করবে তাহলে সম্পদ গুলো তার মানে টাকা যদি আদায় না করেন আপনার সম্পদের মধ্যে অবশ্যই ভাইরাস যুক্ত থাকবে অবশ্যই সে সম্পদটুকু মন্যাণ নিকর গৃহীত হবে না আপনার সম্পদকে আপনার করতেই কে পরি যদি আদায় না করেন এ সম্পর্কে কোরআনে জটিল কঠিন কথা বলা হয়েছে মহানবুল বলছেন যারা স্বর্ণ অলংকারের এই সম্পদ গুলো যারা দাটা দাদাই করে না গচ্ছিত করে রাখে যারা স্বর্ণ রূপায় সম্পদ গুলো করে রাখে পঞ্চপঞ্জ করে রাখে ঝুঁকু এবং তারা সেগুলো ব্যয় করে না টাকা করে না আল্লাপ তা করে ভিড় না করে মানুষকে পাপের শাস্তির কথা কে সুসংবাদের কথা বলছেন শাস্তির কথা মোদীর সুসংবাদ হতে পারে না বিপদের কথা সুসংবাদ হতে পারে না আল্লা আপনাকে আমাকে যারা আমরা আল্লাহর নির্দেশকে পাই না যারা জাকাতের পিলঘন করি তাদেরকে বিদ্রুপ করে বলছেন তাদেরকে তাই সেদিন এই সম্পদ গুলো জাকাত না করার কারণে কিয়ামতির ময়দানে আপনার গচ্ছিত সম্পদ গুলোকে এক জায়গায় গচ্ছিত করে আপনার শিশাল যে আমরা ঢালাই করি এই ঢালাইয়ের জন্য যে আমরা নরম চালাক্ত তৈরি করি এই জিনিসগুলোকে আপনার পিঠে আপনার পাশে আপনার ঢেলে দেওয়া হবে আপনার শাস্তি দেওয়া হবে এতে করে আপনাকে বলা হবে এই যে তোমার সম্পদ মানে হলো এগুলো গোলে আপনার গায়ে পাশে আপনার লাগিয়ে দেওয়া হবে সোজা কথা হবে এই যে তোমার সম্পদ তুমি গ্রহণ করো তুমি সম্পদ ডাকাতি আজকে শাস্তি গ্রহণ করো কুমা শুন এই যে তোমরা সম্পদ প্রচ্ছিন্ন করে রেখেছিলে গুনে গুনে রেখেছিলে এই সম্পদ গুলো আজকে তোমরা অবশ্যই আমরা জাকাত কন্ট্রোল করব এটি হচ্ছে মূল বিষয় জাকাতের সম্পদ অনেকে বের করে থাকি কিন্তু আমরা কি করি বের করেও উপযুক্ত স্থানে আমরা তাও অর্পণ করি না আমরা তা আমরা বনা করছেন আল্লাহ বললেন মাঠ যদি একটি পয়সা যদি আপনার পয়সা যদি মূল অঙ্কের মধ্যে একত্রিত হয়ে যায় অর্থাৎ রেখে দেন তাহলে আপনার সে সম্পদ ধ্বংস হবে নিশ্চিত এতে কোনো সন্দেহ নাই এরকম আমরা কিন্তু এই অর্থটা করি টাকা বের হবে এক লাখ টাকা বের করে দশ হাজার টাকা আবার তার মধ্য থেকে আবার একটা হাজার টাকা ঢুকে দেয় বা বাজার করে ইত্যাদি করে নিজে ছেলে মেয়েদের পোশাক ফিরে থাকে ইত্যাদি অনেক ভাগ আমরা ছাল চৌধুরী ছাল চৌধুরী করে থাকি আমরা এই কাজগুলো আমরা যদি না করি আল্লাহ তিনি আলীজাত শরুর এসেছে আল্লাহবাবুাল আল্লাহ থাকুন যাতে করে তোমরা তাকে অর্জন করতে পারো আল্লাহ অর্জন করতে পারো যে মানুষ কিয়াম সংগ্রহ করছো টাকা কিয়াম করছো তোমরা তার করছো ইফতার করছো সব ভালো কাজগুলো করছো কুরাণ্লাউ করছো তোমরা জাকাত আদায় করছো না তোমার সম্পদ নিয়ে কুলে থাকছো এই সম্পদ আপনার জন্য অভিশাপ তারা মধ্যে নেওয়া যাবে সম্মান উপস্থিতি তাহলে আমরা জাকায়াতগুলো আমাদের সম্পদ থেকে বের বের করে আমরা যেন পবিত্র কোরআনে নির্দেশ মতো শরীয়তের নির্দেশ মতো যেন তা আমরা তা মানুষের দিকে আল্লাহ পাকি উঠছেন হত দরিদ্রদের জন্য এমন মিষ্কিন যারা বাস্তু হত দরিদ্র তাদের এক বেলা খাবার নেই আপনার আশেপাশে সে জাকাত সম্পদ যারা আয় বেড়ায় রাস্তাঘাটে বিভিন্ন এলাকায় মোহল্লায় গিয়ে জাকাতের সম্পদ অর্থ উত্তোলন করে তাদের জন্য একটি অংশ রয়েছে অর্থাৎ সেখান থেকে তাদেরকে সম্পদ দেওয়ার বিধান আছে এবং যারা বেধর্মী থেকে ইসলাম গ্রহণ করেছে এই অসহায় ব্যক্তির ব্যক্তিদেরকেও টাকা দেবে তবে এমন আছে যে যারা হিন্দু হিন্দুকে আপনি কেন দেবেন যাওয়ার দরকার নাই আমাদের সমাজে এটা প্রভাব প্রচলিত আছে যে আপনার আশেপাশের বা এলাকার হিন্দু তামার যারা একটা বেধর্মী তার আপনার ঈদের ঈদের আসে রমজান মাসে যে আপনাদের বাবা দাও আপনারা আপনার আপনারা আমরা দিয়ে থাকি যদি আপনি অনুভব করেন যদি আপনি সম্পদেরকে দান করার কিছু পয়সা দেন হয়তো বিশ্বাস এই অবস্থা আবার সক্ষণের বিষয় হলো ন আবার বিভিন্ন কোয়ালিটি আছে তার সম্পদ রয়েছে তারপর তার পেশা হিসাবে ন মুসলিম হিসাবে অর্থায় করে তাও আপনাকে চিন্তা করতে হবে তবে সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে দাম সৎকার করার অর্থগুলো ব্যয় করার আপনি আগে প্রদান করুন এভাবে যদি আমরা প্রতিটা মানুষ যদি ডাকা জায়গায় করতাম আমাদের শব্দগুলোর তাহলে আজকে বাংলাদেশ অন্তত পক্ষে দরিদ্র এলাকা হিসেবে আখ্যাটনা উন্নত দেশ ভাবে এবং যারা আল্লাহাদ করে যারা আল্লাহর পথে মুসাফিদ যারা অসহায় এদেরকে জাকাত দিতে হবে তার সম্ভবতই আমাদেরকে এই সমস্ত ব্যক্তিদের খুঁজে খুঁজে দিতে হবে পরবর্তী যে বিষয়টা আসি সেটি হচ্ছে এতে কাপ সম্পর্কে আল্লাুল সাল্লাম যখন বিশ রান মাসে বিশ রমজান ইত্যাদার পর সন্ধ্যা থেকে নিয়ে ঈদের চা পূর্ব পর্যন্ত মাসজিদে আল্লাহর ইবাদতে একটি জায়গাতে মজবুত থাকাটা হচ্ছে এতে আপনাদের মধ্যে হয় কি জানিনা আপনাদেরকে আমরা আহ্বান জানাই যে আমরা অনেক সময় নষ্ট করছি বাইরে গল্প করে চালিয়ে দিচ্ছি আমরা এই অফরের মাস এই বোনাসের মাস আমরা পাবনা না এই শূন্যগুলোকে জন্য উজ্জীবিত করি আপনাদের মসজিদে মডেল হিসেবে গ্রহণ করুন এই মসজিদে এতে কাপ করে আপনার এতে কাপ দেখে আরো দশজন ব্যক্তি অনুপ্রাণিত হয়ে এতে বসবে আল্লাহ হিবাজমান দিকে বসবে এর ফজিল অনেক আল্লাহুল সাল্লাহ সাল্লাম প্রতি বছর এই কাজটি করতেন আল্লাহ আল্লাহ রমজানের শেষ দশক আসলে তিনি তার মাদাকে শক্ত বসতেন তার মানে আমরা যখন পরীক্ষা সময় চলে আসে তখন যারা ছাত্র তখন পরীক্ষাকে ভালো করে দেওয়ার জন্য চরম প্রস্তুতি গ্রহণ করি কিভাবে সে মূল করতে হয় ঠিক হয়েছে রাত্রে যে ইবাদত করতে তার পায়ের পাগুলো ভুলে গেছে আলমা রসুল সাল্লাহ এই কঠিন অবস্থা দেখে মা নানা জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনার আগের সব পাপ মরে ছিল তিনি বাপুলি গিয়ে রাতে সাহায্যদের সবাই করতেন রাত্রি জাগরণ করেছেন নিজে দেখেছেন তার পরিবার জাগিয়েছেন শুধু কি তাই আল্লাহ সাল্লামাহের রমজান আসলে তিনি কোরআনকে শিক্ষা দিতেন শিখতেন নিজেও শিখতেন আল্লাহ আল্লাহ রমজান মাসে আগমন করেন এবং তিনি একে অপরকে কোরআন পাঠ করে শোনাতেন তারপরে কোরআন তিনি খতম করতেন আমরা কত বড় শিক্ষিত হয়েছি কত বড় কোরআন পাঠক হয়েছি আজকে কোরআন শিখছি না কোরআন পড়ছিলাম আবার যারা যাই না কোরআন শিখতেও চাচ্ছি কেউ পড়ে দশটি সভাপন ইসলাম এই তিনটি বর্ণ পড়ার কারণে আপনি ত্রিশটি সভাপ পেয়ে যান আপনাকে আরো নিশ্চিত করছে রমজান মাসে এই ত্রিশটি রেকি তিন করে হয় দশটি তাহলে সাত সাড়ে সাত থেকে তিনটা গুণ দান করুন তিন সাত একুশটায় সাড়ে বাইশে যান রমজান মাসের এইগুলো কাল আদু আদুন না কানু আদুন না রমজান মাস আসলে এই ছয় নম্বর আদিস রমজান মাস আসলে তিনি আরো সবচেয়ে বেশি দানশীল হয়ে যেতেন কত বলো আমরা পণ্ডিত হয়েছি কত নেছি কত হাতি বরফি হয়েছি আজকে আপনার আমার আমল অনেক শূন্য অনেক নবণ্য এই আমল দিয়ে বর্তমান আপনি অবস্থান করে ভবিষ্যৎ ভালো আশা করতে পারেন না এই জন্য সন্ধ্যা আসার পূর্বেই মৃত্যু আসার পূর্বেই অসুস্থতা আসার পূর্বে অবস্থায় থাকার পূর্বেই এবং আপনি ভয় পাচ্ছেন আপনি আমি দরিদ্র হয়ে যাব তার পূর্বে দানটা সুস্থ থাকা অবস্থায় দান করা হচ্ছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য দান সুবাহ আল্লাহ তিনি আমাদের নিকট পরিষ্কার হলো লকডাউন মাসে আল্লাহ তিনি এতে কাপ করতেন কি নিজে এতে কাপে করতেন তার শাহবাগ করতেন এমন এমনকি তারপরে তিনি রাত্রে জাগরণ করতেন এবং তার সাথে পরিবারবর্গকে রাত্রে জাগরণ করতেন সুতরাং আপনাকে আমাকে রাত হবে এবং পরিবারবর্গ মা বোনদেরকেও রাত্রে জাগরণ করতে হবে এই রাত্রে জাগরণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত এ রাতের ফজিলা অনেক অনেক গুণে বেশি যে রাতের খুব সম্পর্কে মহাগন্ত আল্লাপা বলছেন নিশ্চয় আমি পবিত্র মাহে রমজান মাসের কোরআন প্রবতীর্ণ করেছি একটি বিষয় যে অনেকে বলে যে সবে বলে কোরআন অবতীর্ণ হয়েছে এ কথা তাদের দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন কোরআন অবতীর্ণ হয়েছে কি কোন মাসে রমজান মাসে আল্লাপা বলছেন আল্লাপা আমি তো অবতীর্ণ করেছি রমজান মাসে বিশ্বাস কি রমজান মাসে রজনীতি কবে এত পরিষ্কার সরিয়া আর নাই আল্লাহ সাল্লাম উঠেন অনুসন্ধান করোরে আশ্রিল আল্লাহাল্লাম বললেন যে তোমরা লাইলাতুল কদর কে করো কর রমজান মাসের শেষ দশকের বিজয় রাত্রি গুলোতে সম্মান তো বুঝতে কদর কবে পাবো রমজান মাসের শেষ দশকের কি এ প্রশ্নের জবাব মহাগতাল কুরআ দিচ্ছে এই কথাকে তুমি বুঝো লাইল কদার কি এই মহামহিমান্বিত ওই বরফতপুর রাত আল্লাহ জবাব কদর এই সম্মানিত ধনীটা হচ্ছে হাজার মাসের কেউ উত্তম এই যে তা করতে যান অনেক আলোচনা হয়ে যাবে কেন ঐ হলো আমরা ওই বিষয়ে যাচ্ছি না সময় পেরে আপনারা বইগুলো করবেন ইমান দিনকে আলোচনা শুনবেন আমরা বিষয়ে যাচ্ছি সে লাইল তুল কদর রমজান মাসের শেষ দশক রয়েছে এই মাসের এই দিনের এ রাতের প্রজিলন হাজার মাসের চেয়ে উত্তর এই মাসে শ্রেষ্ঠা মন্ডলীকণ বৃষ্টির কণার রতন তারা জমিনে নেমে আসেন কোণে শেষ করতে পারবেন না শ্রেষ্ঠা জগৎ এত সূক্ষ্ম জিনিস এই শ্রেষ্ঠা জগৎটা হচ্ছে বিশাল একটা জগৎ কারণ ইমান কয়টি রুপণ ছয়টি রুকুন রয়েছে তার মধ্যে দ্বিতীয় জগৎ সম্পর্কে ইমানা আপনি যদি বিশ্বাস না রাখতে পারেন আপনি ইমানদার না কারণ জিব্রালিন না থাকতেন তাহলে কিন্তু আমাদের কোরআন আসতো হাদিসও আসতো না আমিন আসতেন তিনি কোরআন পড়াতেন কোরআন অবতীন হতো কিভাবে আসতেন ইস্তারি খ্রেস্তা জগৎ আপনাকে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে জগৎ সম্পর্কে বইও রয়েছে রাত্রি জাগরণ করে শুধু হালুয়া রুটি আর মুড়ি আর তামাতুলকে সময় কাটাবেন আপনাকে এই রাত্রি দিক কাটাতে হবে পড়াশোনার মাধ্যমে ইবাদতের মাধ্যমে অনেক ক্ষেত্রে কি হয় আপনারা বিরক্ত বোধ করেন যে কেউ যদি অনেক মুরব্বী রয়েছে এলাকার বলে এই কত দিন কত দোয়া করবো আর এ রাত্রি লাইট বন্ধ করে কান্নাকানি পরিবর্তন করবো সমস্যা নেই আপত্তি নেই আপনি বাড়িতে এক কর্নারে গিয়ে আপনি আলাদি করছেন হাত তুলে পরে যানের সমস্যা নেই ওরাই আমি সৈহতের বিধান। তারাই উত্তম আপনার আল্লাহ মনুসন্ধানের জন্য মন মনুসন্ধানের জন্য জ্ঞান শিক্ষার জন্য তিনি আল্লাহর পথে বেড়ে গেলেন সেজন্য আল্লাহর পথে হেঁসে গেল যে অবস্থায় সে মারা যায় তাহলে সে শহীদ অবস্থায় মারা যাবে তাহলে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আমরা মাছ শিক্ষার মাস এবং শিক্ষা গ্রহণ করি এই দশটি দিন আপনি আমি আদের বাজে দোকান বাজার সময় নষ্ট করতে চাই না আমার নিকোতে এক থেকে বৃষ্টি চিয়ামটিবাহিত হয়ে যাচ্ছে এই দশটি মাস শিয়ামকে আমি এমন ভাবে পালন করবো আমি দৃষ্টান্ত করে রেখে দেবো এই এলাকায় আমার মতন আর কেউ পারবে না তবে নিয়ে করবেন না মানুষ দেখানোর জন্য আমার জীবনে ভাগ করে জুটে দেওয়া আল্লাহ এবং তুমি আমার এর কল্যাণ তার করো এর মর্যাদা আমার মধ্যে আমাকে দান করো আল্লাহ এবং এর বিনিময় আমাকে আমার যেন ভবিষ্যৎ আমার মুক্তির বাস হয়ে যায় হয়ে যা কুবুল্লা আসেন এবং তিনি বলেন দেবো আমি তোমাদের রিদিক দেবো হাই আমসলমান জাতি আমরা আল্লাহকে ডাকতে চাই না ডাকতে আমাদের না ডাকার কারণে উপযুক্ত না ডাকার কারণে আমরা মহান আল্লাহকে পাই না মহান আল্লাহকে পেতে হলে সে শেষ রাতে আল্লাহ নেমা শেষ আকাশে এই আমরা বেশি বেশি তো করবেন সমস্যা নেই যেমন করব। এবং সে রাত্রে আমরা করবো যে আল্লাহ হে আল্লাহ নিশ্চয় তুমি আপুুন তুমি ক্ষমা তুমি ক্ষমা কারি আল্লাহ মিন্ন তু হেক পবিত্র মাহদান রমজান আসার পরে তার জীবনের পাপ গুলো ক্ষমা করে নিতে পারলো না এর মতন হতলাগার কে হতে পারল না রমজান মাসে আপনি এখন দাদায় বসুন খাতা কলম হিসাব করতে বসুন কতটুকু আপনি পূরণ করলেন কতটুকু আপনি ভালো কাজ করে করলেন কয়টি সমাজ সংস্কারমূলক কাজ করলেন কয়েকটি আপনি মানুষের উন্নয়নমূলক কাজ করলেন কয়টি আপনি জনসাধারণের কল্যাণ কাজ করলেন কতটি আপনি জাকা দাদাই করলেন মানুষের সাথে ভালো ব্যবহার করলেন কাকে গালি কয়বার দিলেন কয়বার আপনি চুরি জামারি করলেন মিথ্যা কথা বললেন আপনি এবং এই নির্দেশিকার সামনে রেখে আপনি সামনের পথকে শুভম করার জন্য এই দশ রাত্রি জাগার কোন বিকল্প নেই আমরা অল্প আমল করা মানুষ আমাদের ইমাম দুর্বল তাই তো আমাদের সৌভাগ্য হয়েছে এই লুল কাদর আমাদের আমাদের বড় সে বড় আর চাওয়া পাওয়ার কিছু থাকতে পারে না তাই আপনাদেরকে আমি স্বাগত জানাই এবং আবেদন জানাচ্ছি আপনারাও এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন এবং রাত্রিগুলো আমি আপনাদের এই দাবিও জানাই যে দশটি রাত্রি জাগরণ করবেন কেন যাবেন দশটি বললাম আল্লাহ শেষ দশকে বিশ্ব রাত্রি করবে শেষ দশকের জন্যই বললাম যে এই আপনি পারবেন না কিন্তু কিছু নমুনা পেয়ে তাছাড়া দিন কিন্তু আপডেট হয় দিন আপডেট মানে কি একদিন পর একদিন প্রতি বছর কিন্তু পরিবর্তন হয় আজকে যদি থাকে খুব মনো শুনবেন আজকে এই পবিত্র মায়ের রমজান মাসে যদি আজকে হয় বিশ বিশ বিশ তারিখ আজকে শুক্রবার আগামী বছর ক্যালেন্ডার আপনি সাতটি রাখুন আগামী শুক্রবার আজকের তারিখে শুক্রবার হবে না কারণ একদিন হয় পিছিয়ে নেওয়ার একদিন পরে হয়ে যাবে একুশ তারিখ চলে যাবে আনার উনিশ তারিখ হয়ে যাবে সুতরাং যদি লাইল পদ যদি আজকে হয়ে থাকে তাহলে সামনে বছর কি আজকে দিনে পাবেন আমি তর্কে যাচ্ছি না কিন্তু আপনাদের ব্রেনটাকে ওয়াশ করতে চাচ্ছি যে আসুন আমাদের নিকটে কোনো ক্রমেই যাতে পার হয়ে না যায় তাই লাইল কাদরটাকে ধরে নিতে হবে দুদিন মাছ ধরার জন্য আমরা পাগল হয়ে যাই পুকুরে যদি বড় মাছ থাকে আমরা পাগলের মতন ছোট ছোট মাছ ধরি কিন্তু আমরা চে ব্যর্থ চেষ্টা ব্যর্থ হই না চেষ্টা করে যাই কিন্তু আমরা বড় একটা মাছ পেয়ে যাবো এই আমরা ধরে নেব এই জন্য শেষ দশমে দশ যাবুন এবং যারা কোরআন জানেন না এই দশ দিনে কোরআন শিক্ষার বাজেট করুন আমার বিশ্বাস যারা ক্লাস ফাইভ থেকে গেলে ওয়ান মাস্টার পড়াশোনা করেছেন যারা চাকরিজীবী হয়েছেন একবারে শিক্ষিত আমার বিশ্বাস দশ দিন সময় নেই বলেন আমার বিশ্বাস দশ দিনে কোরআন শিখবেন শিখবেন এটি আমার মহান আল্লাহরের দাবি এবং বিশ্বাস এবং আশা এটি আমি নিজেও প্রশিক্ষণ প্রাপ্ত এটি যদি না হয় পরে বলেন যে জনদিন বলেছো তুমি দশ কোরআন শিখতে পারেন ঠিক আছে কিন্তু আপনি চেষ্টা করেছেন আল্লাহ দিন দশ দিনে পারবেন সম্মানী সময় শেষের পথে আপনাদেরকে একটি দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহাম সাল্লাম টাকা আলুন ক্ষেত্রে বিন্দমাদান রমজান মাসে মানুষ তাদের খাদ্য দ্রব্য থেকে একশা খেজুর অথবা একশা সাইর জিনিস বান্দার উপর দাস দাসের ওপর বান্ধবর স্বাধীন এবং পুরুষ নারী ছোট বড় সকলের ওপর একসাথ খেজুর অথবা একসা আপনার জব অথবা আপনাদের খাদ্যদ্রব্য থেকে একসা প্রদান করবে। এটি ঈদ উ ফিতরের পূর্বে আদায় করবেন এটি এর জন্য দেওয়া হয় যে রমজান মাসে হয়তোবা আপনি আমি কোনো পাপ কাজ করে ফেলেছি হয়তো কোনো ত্রুটি বিচ্ছুদ হতে পারে এই ত্রুটি থেকে মুক্ত হওয়ার জন্য এইতার এইার অবশ্যই প্রতিটি মুসলিমের জন্য ফরজ এটা আদায় করতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে এই পবিত্র মা রমজানের শিক্ষা দীক্ষা যেন আমরা করতে পারি অর্জন করতে পারি আমরা থাকাতে সম্পূর্ণ উপযুক্ত আদায় করতে পারি এবং যেন আমরা এই করতে পারি এবং আমরা যেন উদযাপন করতে পারি এবং বৈশ্বিক আমরা সত্যি আলাদাই করে আমরা মাহিরমদানকে বিদায় দিতে পারি আল্লাহ পাক আমাদেরকে এই পূর্ণ শিয়ামগুলো পালন করো আমাদের শিয়ামকে আমরান সকল আল্লাহ পাক তুমি কবুল কেনাও আল্লাহ আহমিন হিয়াল্লাহ আমাদের সকলের জীবনের সকল তার প্রতি ক্ষমা করে আল্লাহ আহমিন হিয়াল্লাহ আমাদের মদতকে অনেকেই মিত্রম পৌঁছে রেখে চাল্লাহ সকল আল্লাহ আহমিন আল্লাহ পাক আমাদের যারা অসুস্থ হয়ে তুমি আল্লাহ তাক আমাদের সকল আলোকে জীবনযাপন করতে অভিদান করুন দাওয়া দিচ্ছি বাংলাদেশ জমিতে আপনাদের নিকট বিভিন্নভাবে দাওয়া দিচ্ছে আমি ওনাদের দাওয়া দিচ্ছি আসুন প্রাণ ও সৈস্ব আলোকে জীবন করি ইমাম আবহাওয়া এটা সহমা দাবি সৈয়াদিস সেটাই কোন দল কোন ব্যক্তি আমার দেখার বিষয় নয় আপনার কথা আপনার বক্তব্য ভিত্তিক ক্ষয় সহিহাদি শহর অবশ্যই গ্রহণ করবেন আল্লাহ পাক আমাদেরকে সহিহাদির ভিত্তি কোরআন সৈহালকে আলোকে জীবনগত অভিদান করুন সে আপনাদের কোর্ট একটা আবেদন জানাই আমি আপনাদের খুঁজে ছিলাম এই গোরটার মন্দিরে এবং এখন বিভিন্নভাবে খুদ বাড়িয়ে বেড়াচ্ছি এবং আমিও লেগেছি ক্ষমা করো সকল না I want to do that.